بسم الله الرحمن الرحيم بارون كورناماي ও অসীম দয়ালু আল্লাহর دعا صالحا وقال إنني من السلام عليكم ورحمة الله নবীন মোহামস النبي আকাল الله عليه وسلم قال আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে দুনিয়াতে চলার জন্য নিয়ম নীতিমালা বিধিবিধানও সম্পূর্ণ করেছেন তিনি সাল্লাতে মাহমুদ রসুল্লাহ সালি যার কথা কাজ অনুমোদন হচ্ছে ওহি যেমন জীবন গোড়া যেমন ফরোজ তেমনই রসুল্লাহ সাল সাল্লামের হাদিস মোতাবেক জীবন গোড়া ফরজ শুধু কোরআনে করিমের প্রতি আমল করা সম্ভব কেউ যদি হাদিসের সাহায্য না আমাদের আজকে শুক্রবারে দর্শ হচ্ছে বলোগ মারাম হাদিস থেকে বিষয়বস্তু হচ্ছে জানাজা সম্পর্কীয় হাদিস জানাজা সম্পর্কীয় হাদিস যেখানে আমরা পৌঁছেছিলাম আর আজকে শুরু করবো যেখান থেকে তা হচ্ছে আবদুল্লাবিন আব্বাস রাজি আল্লাহ তাল আনহমা থেকে বর্ণিত হাদিস ৪৪৩ আমার আরবি বলগুল মার মে আব্দুল্লাবিন আব্বাসমা থেকে বর্ণিত নবী কারিম সাল্লা সালাম বলেছেন ওই ব্যক্তি সম্পর্কে ওই ব্যক্তির জানাজা বা তারাত যেই ব্যক্তি তার বাহন থেকে ওটনির পিঠ থেকে আছাড় খেয়ে পড়ে গেছিল ফাম্মা তা অত মারা গিয়েছিল নবী করিম সালিসের সাথে বিদায় ছিলেন কোন একজন পিঠ থেকে পড়ে যায় আর পড়ে গেলেই ওটের বদ স্ব আছে মানুষের ঘাড়ের উপর পা দিয়ে মেরুদণ্ডকে ভেঙে দেয় হাডিকে ভেঙে দেয় যাতে মানুষ মারা যায় অথবা মাথার উপর পা দিয়ে মাথাকে দলে দেয় যাতে মানুষ মারা যায় এই লোকটি ইন্তেকাল করেছিল নবী সাল্লি সাল্লাম তার সম্পর্কে বললেন ইল সেলু তাকে গোসল দাও পানি এবং বড়ই পাতা দ্বারা পানি আর কুল পাতা দিয়ে গোসল দাও পাতা দিয়ে গোসল দিলে তাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি হয় এক দুই নম্বর হচ্ছে যে আহ কীট পতঙ্গ পোকা মাকড় সেই মৃতদেহ দেহকে যে দেহ। পানির সাথে সাথে গোসল দেওয়া হইলো বড়ই পাতা দিয়ে ওই মৃতদেহকে তাড়াতাড়ি খাই দেয় একটু সময় লাগে এই কথাগুলি ভাষ্যকাররা বলেছেন তাকে কাফন দাও তার দুটি কাপড়ে তার দুটি কাপড়ে কাফন দাও দুটি কাপড় মানে এমনি পুরুষদেরকে তিনটি কাপড় লাগে তো দুটি কাপড়ে তার দুটি কাপড় বলা হয়েছে অর্থাৎ এই লোক এহরামের অবস্থায় ছিল হ্যাঁ সেলাই করা আরেকটা হচ্ছে চাদর এই দুটো এহরামের কাপড় এই জন তার দুটি কাপড়ে মানে এহরামের যে দুটি কাপড় তার গায়ে আছে ওই দুটি কাপড়েই থাকে ওই অবস্থায় কি করো কা দিয়ে দাও মুক্তাফাকুন আলী হাদিস বোখারি মুসলিমের যেন ভাষ্যকার বলছেন যে দুই কাপড়ে তার দুই কাপড়ে মানে দুই কাপড়ে সাড়ে আল্লাহমা যে দুটো সে পরিধান করেছিল সে দুটো হচ্ছে আল এজার ও আরিদাহ লুঙ্গি এবং চাদর লুঙ্গি মানে শুধু আমাদের সেলাই করা লুঙ্গি নয় আমাদের দেশে লুঙ্গি মানে হচ্ছে সেলাই করা লুঙ্গি কিন্তু দক্ষিণ ভারতে কেরালা আর মাদ্রাস এই দিকে তারা বিনা শিলাই লুঙ্গি পরে দেখেছেন হয়তো তাই না যে কাপড়টাকে আর এই ঘটনাটি আরফার ছিল যেমন হর্ষকরা বলছেন বাইন সাহাবাতফায় অবস্থান করে আরফার দিনে শুক্রবার সেই দিন ছিল বিদায় হজরুল্লাহ এহেরামের অবস্থায় ছিলেন সাহাবি আর এবং গোসল দেওয়ার পরে সুগন্ধিত হয় আতর দিতে হয় যেটাকে হনুত বলে আরবি ভাষায় তিব মানেও সুগন্ধি আর হনুত মানে তো তোহান নেতু হনুত থেকে হনুত মানে সুগন্ধি সুগন্ধি দিও না তার মাথা ঢাকিও না অন্য অন্য মৃতদের সাথে পার্থক্য তাহলে অন্য অন্য মৃতদের গোসলের ক্ষেত্রে কাফন তাদের তিনটা দিবেন একে বলা হইল দুটিতে কাফন দা আর কি ভিন্নতা অন্য অন্য মৃতদেরকে গোসল দিয়ে কি করবেন সুগন্ধি আতর দেবেন কিন্তু এহরামের অবস্থায় যেহেতু মারা গেছে সেই জন্য আতর সুগন্ধি মাখাবেন না তার কাপড়েও দেবেন না তার শরীরও দেবেন না ওলা তোখা মেরুর আশা অন্য গোটা শরীরটা ঢেকে দেবেন মাথা থেকে পর্যন্ত ঢাকা থাকবে এবং বাঁধা থাকবে কবরে যখন নামিয়ে দেবেন তারপরে খোলে দেবেন কিন্তু যেই ব্যক্তি হেরামের অবস্থায় মারা গেছে ওলা তোখামেরুর আশা তার বিধান হচ্ছে তার মাথা ঢাকিও না কারণ জীবিত অবস্থায় এহেরামের অবস্থায় থাকলে পুরুষদের মাথা ঢাকা নিষেধ মাথা আর ওই থাকবে তাদের চালের পরে কারণ ক্যামতের দিনে আর আল্লাহ রব আলিনের কাছে এই হাদিস থেকে জানা যায় যে মাই কাফন দাফনে তাড়াতাড়ি করা উচিত বিলম্ব না করে তাড়াতাড়ি দাফন করে দেওয়া উচিত যত তাড়াতাড়ি দাফন করবেন তত ভালো তবে যদি হয়তো ছেলে আপন জন যারা হয়তো কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবে তাহলে ভালো ঠিক আছে কিন্তু আর ছেলে আসছে বা আত্মীয় স্বজন আসছে ইত্যাদি বড় বড় নেতাদের যা করা হয় এই সব ঠিক নয় এতেকালের পরে যত তাড়াতাড়ি দাফন করবেন ততই ভালো সেটাই শুনল তারপর ভাষ্যকার আরো বলছেন যে কোনো মানুষ যখন আপনার ধারণা হচ্ছে যে এনতেকাল করেছেন এই ক্ষেত্রে নিশ্চিত হবেন সন্দেহের ভিত্তিতে মনে হয় মারা গেছে নিঃশ্বাস আপনি বুঝতে পারছেন না সেই জন্য তাকে মৃত ঘোষণা করে দিলেন না কনফার্ম হইতে হবে এই ক্ষেত্রে যে আসলে মারা গেছে কিনা অনেক সময় এইরকম ভুলগুলি মানুষের হয়ে যায় যদি কখনো দেখা যায় যে একটু বিলম্ব করলে মুসল্লিদের সংখ্যা বেশি হবে বা আপন জন আত্মীয় মেরা দূরে আছে তার আসছে তাহলে এরকম বিলম্ব করা যায় মত গোসল দেওয়ার বিষয়টি আসলো ভাষ্যকার বলছেন যেহেতু মৃত সে আদায় করতে পারবেন এই কাজটা তার আপন জনদেরকে যদি না থাকে আত্মীয় তাহলে মুসলিমদের ওপর ফার্জেকে ফাইয়া ওয়ান মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফার্জেকে ফাই মানে কি যে কেউ যদি আদায় করে দেয় তাহলে সবাই অব্যাহত পেয়ে যাবে সবার পক্ষ থেকে হয়ে গেল আর কেউ যদি আদায় না করে একটা মৃত মুসলিম পড়ে আছে আর কেউ গোসল দেওয়ার লক্ষ্য হল না তাহলে সকল মুসলিমরা এলাকাবাসী সকলে গুণাগার হবে আইন কোন ব্যক্তির ওপর ফার্জি আইন নাই মাইয়াদকে গোসল দেওয়ার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল লাগবে ভালো করে সূত্রা পরিষ্কার পরিছন্ন করে গোসল দেবে যেমন আপনি কাই মিস্লাম বড়ই পাতা ব্যবহার করতে বলেছেন অধিক যাতে করে পরিচ্ছন্নতা आजकल एम कि सबान जतियों जिनते मन आधिक साफसुतरा करते भलो कथा सेवहारे मैंत के काफन देवर विषय से फरज मैयात के काफन देव फरज और यफनर खरच खर्चा क्या बहन कर देखिए सम्पर्के आगे क्योंकि মৃত ব্যক্তির সাথে সম্পর্কিত কয়েকটি ধারাবাহিক বিধান বলেছিলাম হ্যাঁ বলেন একজন মারা গেছে যে কোন মুসলিম প্রথম তার সম্পদ থেকে তার সম্পদ থাকে তার সম্পদ ভাগ বন্টন করার আগে কাজগুলি করতে হবে পরিত্যক্ত ধন মৃত ব্যক্তির যে পরিত্যক্ত ধন সম্পদ আছে এগুলিতে যতগুলি মানুষের হক হতে পারে সংশ্লিষ্ট থাকতে পারে সবগুলির মধ্যে এক নম্বরে থাকবে কবর খনন করা ইত্যাদি সব লাগে মাইয়েতের খরচ মানে বিদাতি খরচ নয় আবার আমাদের দেশে মাইয়েতের খরচ খরচা বললে তাহলে তার তিন দিনে খাওয়াইতে হবে ৪০ দিনে খাওয়াইতে হবে 10 দিনে খাওয়াইতে হবে অথবা দিন না ধরে একটু আমরা খরচ করি না তো মনে করে না পার্থক্য আছে মৃত ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানো বিদাত যুগের কাজ আর হিন্দুদের কাছে গিয়ে দেখবেন হিন্দুরা এইসব কাজ করে ধমধম করে খাবে দাবে তারপরে তারা শ্মশান ঘাটিতে তাদের মৃত দেহ নিয়ে যাবে জ্বালাবার জন্য তাহলে মৃত ব্যক্তির সাথে সংশ্লিষ্ট হকগুলি কি প্রথম কাজ এর আগে বলেছি। আবার একটু ফিরিয়ে দি যা রিভাইজ হয়ে যায় জানি না মনে আছে কিনা আপনাদের প্রথম কাজ হচ্ছে যে ধন সম্পদ ছেড়ে গেল তার থেকে প্রথম কোন কাজটি করতে হবে তার মানে ওর কাফনের খরচ হোক আর না হোক আগে ঋণ করতে হবে না আর ওর লাশ পরে থাকে প্রথম কাজ হচ্ছে কাফন দাফনের খরচ দিতে হবে ওর টাকা পয়সা থেকে ব্যাংকে থাকার জমি বিক্রি করো যেখান থেকে কিছুই নাই তার জমি জায়গা আছে জমি জায়গায় কেউ করে নিক আর তারপরে তার কাফন দাফনের কাজা উদ ঋণ পরিশোধ করা ঋণ পরিশোধ আগে করতে হবে এখনো ছেলে মেয়ে স্ত্রী ভাই বেরাদোর বাপ মা ভাগ অধিকার রাখে দুই নম্বরে ঋণ পরিশোধ করতে যত টাকা ঋণ আছে আগে পরিশোধ করো সমস্ত জমি জায়গা কিছু চলে যাচ্ছে ঋণ পরিষদ করতে চলে যাচ্ছে অসিয়ত এনতেকালের পূর্বে কেউ যদি ধন সম্পদ সম্পর্কে কোন উপদেশ দিয়ে যায় যে আমার টাকা পয়সা ধন দৌলত থেকে জমি জায়গা থেকে ভেটে মাটি থেকে এতটা পরিমাণ মাদ্রাসায় দিয়ে দিবে অমুক সাহেবকে দিয়ে করে যেমন জন্য আমার গ্রামে মিলাদ করার জন্য আমি এতটা ওসিয়ত করে দিলাম তবে বিদাতি কাজের জন্য তো সির্কের কাজ সিনেমা হলের জন্য যেকোনো হারাম কাজের জন্য এইরকম যেকোনো হারাম কাজ হইতে পারে আজকাল যেসব রাজনৈতিক দল আছে অমুক দল যে দল করে বলছে ওই দলের জন্যে ওসিয়ত হইতে হবে যদি কোনো ব্যক্তিগো বলে আর যারা ধন সম্পদে ভাগ পাবে তাদের জন্য ওসিয়ত চলবে না একটা মনে রাখবেন এটা চলবে না যে আমার বড় ছেলেটাকে দিয়ে দি চলবে না তিন নম্বরে তাহলে ওসিয়ত বাস্তবায়ন করলেন তারপরে যদি ধন সম্পদ বাঁচে তিনটা কাজ করি তখন কি হবে তখন ভাগবন্টন হবে ওয়ারাসের মধ্যে যারা ওর এসেন উত্তরাধিকারী তাদের তাই সেখানে উল্লেখ করেছেন যে প্রথম কাফনের প্রথমের কাফন দাফনের খরচ হ্যাঁ তারপরে হুকুক হচ্ছে তখন জমি জায়গা টাকা বসে আরো হাদেশ থেকে জানতে বললাম যে মহরম ব্যক্তির এহরামের অবস্থায় কেউ যদি মারা যায় তো মাথা ঢাকা যাবে না এ জা পুরুষ হলে আর মহিলা যদি হয় মহিলার তো এহরামের অবস্থা তো মাথা ঢাকা থাকে সুতরাং যখন এহরামের অবস্থা জীবিত অবস্থায় মাথা ঢাকা আছে পরেও মাথা ঢাকা থাকবে তবে মহিলাদের চেহারাতে যেহেতু এহারাম আছে আজ নবী সামনে চাদর লটকিয়ে ঢাকতে হবে কিন্তু এতেকালের পরে তাকে যেহেতু কবরে পৌঁছে দেওয়া হচ্ছে আর সেখানে অপর পুরুষ কেউ নেই সেই জন্য তখন কি করতে হবে চেহারাটা খুলি দিতে হবে মহিলা যদি এহরামের অবস্থায় মারা যায় তাহলে চেহারা তারা বলেছেন যে কোন এহরাম করা ব্যক্তি যদি এতেকাল করে তাহলে এহরাম তাহলে সে যেন এহরামের অবস্থাতেই আছে এহরামের নিষিদ্ধ নিষিদ্ধ সবগুলি এ তার এনতকালের পরেও পালন করতে হবে ওই নিষিদ্ধ বিষয়গুলি থেকে জিনিসগুলি থেকে বাকি যেসব মাসাল মাসাইল হাদিস স্পষ্ট যে সুগন্ধি লাগানো চলবে না এহরামের অবস্থায় ইত্যাদি তারপরের হাদিস তিনি বলছেন যে গোসুল দিতে ইচ্ছা করল কে বলছেন মা আয়েসা বলছেন আয়েশা রাজি আল্লাহ বলছেন আরাদু যখন সাহাবাইকে আমার গোসল দেওয়ার ইচ্ছা করলেন রসুল্লাহ সাল্লা সাল্লামকে তো এই গোসুল কোন গোসুল এনতেকালের গোসুল রাসুল্লাহ সাল্লা সাল্লামের শরীর থেকে কাপড়টা সরিয়ে নেব। আর তারপরে গোসল দেব যেমন অন্য মৃতদেরকে গোসল দেওয়ার সময় যে শরীরে কাপড়টা ছিল কাপড়টা একটা চাদর বা কাপড় দিয়ে ঢেকে তারপরে গোসল দেওয়া হয় করিমের শরীরে কামিজ আছে যেসব কাপড় আছে ওই কাপড়টাই রেখে দেব আর ওই কাপড় থাকা অবস্থায় গোসল দেব নাকি কাপড়টা খুলে নিয়ে গোসল দেওয়া আপসে আমাদের আলাপ আলোচনা শুরু হইলো যেমন আমাদের কাপড় থেকে আলাদা করে দিই তাদের কাপড়টা খুলে নি তারপরে বিষয়টি ভিন্ন এতটুকু বলে হাদিস করে দিয়েছেন মানে হাদিসটা সংক্ষেপ করে দিয়েছেন লেখক হাফিজ হাজার সংক্ষেপ করে দিয়েছেন তাহলে আসল বিষয়টা জানতে হয় আসল বিষয়টা শোনাই তাহলে ফ হয়েছিল নবিস্লামের দাফন কাফনের ব্যাপারে কয়েকটা বিষয় ইমত হয়েছিল কোনটা করবো এটা করবো এটা করবো একদল বলছে এটা করি এটা করি তার মধ্যে একটা জিনিস ছিল এটা ঢেকে দিয়ে ভালো করে শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল দি এইরকম করে আর একদল বলছে না এটা করা যাবে না সাধারণ মানুষের মতো আমাদের মতো করা যাবে না শরীরে যে কাপড় আছে থাক ওই অবস্থাতে গোসল দেব এই ইতলাফ সবাইকে আমাদের ঘুম চলে এসছে ঝিমাচ্ছেন বসে বসে এমন ঘুমা ঘুমায় অনেকে যে কিছুই শুনে না ঠিক না আল্লাহ রবুল্লা আলমী নিদ্রা দিয়ে এই রকম জায়গায় আল্লাহ নিদ্রা দিয়েছিলেন যাতে করে এই নিদ্রার সময় কোন একটা কিছু তাদের স্পষ্ট হল্লা করেন আর মানুষের নিদ্রা আসলে আসলে তাতে হয়। পান চোখটা যদি হাত পা যদি দশ মিনিট বন্ধ করতে পারেন একটু রেস্ট হয়ে যায় হয় না হয় না পরীক্ষা করে দেবেন দেখেন আর ঘুমাবার সময় নেই এইদিকে ডিউটির সময় আবার শুরু হইতে যাচ্ছে একটু চোখটা বন্ধ করে দেন শরীরটা পেয়ে। যান দুনিয়া থেকে চোখকে বন্ধ করে আর কিছু দেখবো না আরাম পাবে নিদ্রা ঢেলে দিয়েছিলেন কোন সময় কোন এক জেহাদের সময় হ্যাঁ যুদ্ধের সময় ক্ষত বিক্ষত হ্যাঁ হতাহত সাহাবাই কেরামরা সেই সময় আল্লাহ ফাকর রব্বুল আলমিন কি করেছিলেন নিদ্রা দিয়ে দিয়েছিলেন তারপরে আবার শুরু হলো জেহাদ যার ফলে পিসপা হয়ে গেল কাফেররা আর কেউ যেন ন্লা সেই কক্ষ ঘরের এক কোনা থেকে কথা বলছে সোম্মাকাল্লামা মোকাল্লুন একজন কথা বলনেওয়ালা কথা বলছে মিন্ ঘরের এক কিনারা থেকে রসুল্লা সাল্লামকে গোসুল দাও তার ওপর কাপড় থাকা অবস্থায় তার শরীরে কাপড় খুলবে না তোমাদের মত করে কাপড় থাকা অবস্থায় তোমরা নিকটে হাসান এই হাদিস দলিল যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার ক্ষেত্রে শরীরের কাপড় খুলে নেওয়া মুস্তাহাব শরীর কাপড় খুলে নেওয়া মুস্তাহ কারণ সাহাবাই কেরামরা সকল মৃতদের শরীর থেকে কাপড় খুলে নিয়ে লজ্জা স্থানটা ঢেকে দিয়ে ঢেকে দিয়ে কাপড় খোলা যেমন হাসপাতালে অপারেশন করে ঢেকে একটা কাপড় আর তারপরে ধরেন এই করে আপনার শরীরের কাপড় খুলে নেয় তো এই রকম খুলে আর ঈশ্বরীয় সম্মত গোসুল আলহামদুলিল্লাহ এখানে দেওয়া হয় যদি কেউ দেখতে চান তো এখানে বিভিন্ন মসজিদে যেখানে মাকসাল আছে আহ গোসল দেওয়ার জায়গা আছে আমি শিখবো বা কিছু দেশে গিয়ে আমি গোসল দেওয়া মৃত করি তাহলে হয়তো সুযোগ দিতে পারে এটাই হচ্ছে মোস্তাহ আন্নাফি মাকান ই তবে যেখানে গোসল দেবেন তার ওপরটা যেন ঢাকা থাকে দূর থেকে উঁচা বিল্ডিং থেকে নজর না আসে যদিও যেমনটা বললাম যে পুরো করবেন ঢেকিয়ে রাখবেন যেমন অন্য অন্য সালামের কিছু বৈশিষ্ট্যের জন্য রসুল সাল্লাহামের শরীরে গায়ে কাপড় রেখে গোসল দেওয়া হয় নবী করিমাল্লামকে গোসল দিয়েছিলেন কে কোন সাহাবি নিম সাল্লাহ সাল্লামকে গোসল দিয়েছিলেন আলী বিনে আবি তালিব চতুর্থ খালিফ আলী রাজি নবী আর তার সহযোগিতা করেছিলেন রসুল এক চাচা আর এক হচ্ছে অবনাহু আর দুই ছেলে আব্বাসের আব্বাসের দুই ছেলে ফগল বিন আব্বাস আর কাসাম বিন আব্বাস আর নবী সাল্লামের যে গোলাম জৈদ বিন হারেসা ছিলেন তার ছেলে ওসাম বিন জয় আর আর একজন রসুল আজাদ গোলাম সাকান ছিলেন কয়জন হলেন আলী আব্বাস আব্বাসের দুই ছেলে ফাজাম আর আজাদ সামরান গোলাম আয়সা রাজি আল্লাহা বলছেন আকাঙ্ক্ষা করে বলতেন তিনি আর দাফনের পরে ওখানে আয়সা তকুল বলতেন লি মস্তর माँ गल रसुल्लाहू पर आगे जानते परलम जा आगे जानते गोसल दवार चाहते गोसल देा टाइम रसुल्ल भा गोसल दी बस ही भलोबे কারণ স্ত্রী স্বামীকে গোসল দিচ্ছে তার জন্য সেখানে লজ্জা আবৃত করার বিষয় নেই আর সেখানে তাহলে আগে যদি জানতে পারতাম এই বিষয়টি তাহলে আল্লাহ রসুলামকে তার বিবিরা ছাড়া কেউ গোসল দিত না আমরাই গোসল দিতাম আমরা নই বিবি ছিলাম রসুল আমরাই গোসল দিতাম কিন্তু যাক এই ভুলটি আমাদের হয়ে গেছে যে আমরা তখন এরকম মানে পদক্ষেপ নিতে পারি যে আমরাই গোসুল দেব সিদ্ধান্ত তারা নিতে পারেননি আর মহিলা। তিনি মহিলাদেরকে কে গোসুল দেওয়ার কাজটা করতেন এই কাজটা খুব ভালো বুঝতেন তিনি মেয়েকে গোসল দিচ্ছিলাম তার এই মেয়ে কোন মেয়ে ছিলেন কার নবীলামের রিজিবদাই তিন মেয়ের ইন্কাল হয়েছে বদরযুদ্ধের সময় আর তারপরে এতেকাল হয়েছে এই দুইজন রোকাইয়া রাজিয়া এরা নবীম সালাম এর দুই মেয়ের স্বামী কে ছিলেন ওসমানজী আল্লাহ পরে পরে বিবাহ দিয়েছিলেন তাহলে উসমান কত ওসমান ছিলেন কাছে। আর কত নবী করিম তার সম্পর্কে সুধারণা ছিল যে এক মে না দুই মেয়ে দিয়েছেন আপনি আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে চিন্তা করেন যদি সামান্য একটু রিমার্কস থাকে আপনার সামান্য কিছু যদি আপত্তি থাকে যে এই জামাইটার মধ্যে কিছুটা দোষ আছে এক মেয়ে দিয়েছে দিয়েছে দ্বিতীয় মেয়ে কখনো দেব না ঠিক কিনা বলেন কেউ সমালোচনা করে তাহলে সে কিরকম মুনাফিক চিন্তা করে কিরকম মুনাফি আর উসমান রাজি আল্লাহ তালাহর বিরুদ্ধে যারা বেরিয়েছে তারা নিঃসন্দেহ খারেছি। নিঃসন্দেহে তারা বাগি এবং এই উম্মাতে মুসলিমাতে मुसलिम मुसलिमु प्रथम धारणी खारेजी गा मुसलिम मुस्लिम धारण करफे मजूसि अग्निपुज क्योंकि मुसलिम मुसलिम के खुन करा प्रथम शुरू करेजी करे बागी इसलमद्रोही और इसलामी खिलाफ द्रोह दलटी আর যেই দলের কিছু ছা এখনো তাদের আউ্লা জলি আসছে এই চলে আসছে মুসলিম মুসলিম কে খুন করা আল্লাহ ফখরুল আলমিন আমাদের যেন হেফাজত করেন আমাদের যুবকদের হেফাজত করেন তো বলছেন যে আমরা সেই সময় তার মেয়ে জাইনব রাজ আল্লাহ তে গোসুল দিচ্ছিলাম ফাঁকা আল্লাহ বলেন ইসলসান তোমরা তিনবার করে তাকে গোসুল দাও আউ খামসান অথবা পাঁচ বার করে গোসুল দাও তাহলে সর্বনিম্ন মুস্তাহাব হচ্ছে তিনবার করে গোসল দেওয়া তিনবার করে কমপক্ষে তিনবার ধুয়েও যদি দেখো যে না আবার কিছু নাপাকি পাকি বেরিয়ে আসছে অথবা এখনো পরিষ্কার পরিচ্ছন্নতা আসে নাই খামসান বেজোড় করো চারবার বললেন না পাঁচ বার কর যদি পাঁচবারও না হয় তারপরে তো কিছু না পাকি হয়তো বেরিয়ে আসছে তাহলে বা এর চাইতে বেশি গোসল দাও বা ধরুন না তোমরা যদি সেটা ভালো মনে করো তোমরা এটা দেখো মানে তোমরা যদি এটা ভালো মনে করো তোমরা বেশি বুঝছো যেহেতু গোসল দিচ্ছ যদি প্রয়োজন হয় যে না পাঁচবারে হইল না আরও বেশি দেওয়ার প্রয়োজন রয়েছে তাহলে ওর বেশি কর ওর বেশি কতটা করবেন ছয় করবেন না সাত অধিকাংশ অলামারা বলছেন মুস্তাহ হচ্ছে বেজড় করা যেহেতু নাকি তিন আর পাঁচ বলেছেন সুতরাং পাঁচের পরে যদি প্রয়োজন হয় তো সাত করেন এই গোসল দেবে তোমরা বেমাইন পানি আর কলপাতা দ্বারা তোমরা কি করবে করফুর দেওয়া হয় তাহলে এতে হবে কি যেমন বললাম যে কীটপতকর্তা শরীরে আসবে না লাগবে না সইয়ামিন কাফুর অথবা করফুরের কিছুটা অংশ দাও সামান্য কিছু ওই ধরনের কিছু দাও তখন তাকে জ্ঞাত করলাম আজান্না এখান থেকে আজান আজান মানে জ্ঞাত করা মানুষকে আজান দিয়ে নামাজের জন্য আর এখানে আজান মানে জানিয়ে দেওয়া নবীকে জানিয়ে দিলাম যে রাসুল্লাহ আপনার মেজায় নামকে গোসুল দেওয়ানো শেষ হয়ে গেছে এলাই না হেকুয়াহু তখন নবী কারিম আমাদের দিকে তার লুঙ্গিটি নিক্ষেপ করলেন লুঙ্গিটা তার ছিল লুঙ্গিটা দিয়ে দিলেন যে এইটা কি করো সাথে আমার কা শরীরে জড়িয়ে দাও ফাকাল আর বললেন আশ এর নাহা ইয়াহু এই কাপড়টিকে তার শেয়ার বানিয়ে দাও শেয়ার মানে ভিতরের কাপড় আরবি ভাষায় শেয়ার আর দেসার। শেয়ার বলা হয় ভিতরের কাপড় যেটা একবারে গায়ে লেগে আছে মানে লোম তো শরীরের লোমের সাথে যে কাপড়টা লেগে আছে এটা হচ্ছে শেয়ার তাহলে আমাদের যে গেঞ্জি আছে অথবা আরো ভিতরে কাপড় যদি থাকে লেগে আছে সেটা হচ্ছে শেয়ার আর দেসার হচ্ছে সবচেয়ে ওপরের কাপড়টা দেশার এই দেসার মানে সাধারণত চাদর বলা কারণ চাদর ভিতরে পড়ে না কেউ চাদরটা সব উপরে থাকে গেঞ্জি আছে জামা আছে তারপরে আর কিছু আছে তারপরে হ্যাঁ তোমরা যখন গোসল দেবে তখন তার শরীরের ডান দিক থেকে শুরু করিও তাহলে ডান অঙ্গগুলি ধৌত ধর উজুর অঙ্গে প্রথম ডান অঙ্গ ধুইবেন ও মাদুয়ে মিনহা আর প্রথম শুরু করবে উজুর জায়গাগুলি থেকে তো এমনি ঢালা পানি না দিয়ে উজুর জায়গাগুলি ধৌত করেন আর ডান দিক থেকে শুরু করবেন শরীরে একটা বাক্যে রয়েছে গোসল দেওয়ার পর মেয়ে জাইনাবের চুলগুলিকে কি করলাম তিনটি হ্যাঁ বেনি করে দিলাম কর্ন মানে বেনি কর্ণ মানে সিংহ তো মানুষ সিংহ হয় না তো হ্যাঁ বেনি এই গেথে দেওয়া তিন ভাগ করে গেথে দিলেন আল কাই খালফা তারপরে সেই চুলগুলিকে বেনি করে দেওয়ার পর মাসাল মাসাইল জানা যায় নবী কারিম সাল আলী আসাল্লাম এই গোসলের সময় হাজির ছিলেন পর্দার আড়ে আহ নবী সালের এই মেয়ে জাইনব বিন তের সাল্লা গোসল দেওয়ানো হচ্ছিল আর এই হাদিস প্রমাণ করে গোসুল যে কথা মজাবে বেশ কিছু মাসাইল ভুল আছে বা দুর্বল আছে অনেকেই মানুষকে বিভ্রান্ত করে যে আমরা শুধু হানাভি মজাবের ভুল ধরিয়ে বললাম যে মালিকী মজাবের এই ফুতুয়া ভুল ঠিক কিনা কারণ আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে রসুলের অনুসরণ করা তো মালিক যদি সাফি মহাবে ফতুয়া ভুল থাকে সেটা ভুল শব্দই ভুল না কিন্তু সেটা ভুল যেই যেই ফতুয়াগুলি ভুল আছে সেগুলি বল কোরআন হাদিসের আলোকে সেগুলি দুর্বল বা ভিত্তিহীন অথবা তার চাইতে মজবুত দলিল আছে অন্যের কাছে সুতরাং সেটাই প্রাধান্য পাবে আপনার কাছে এনে দাঁড় করবেন না আর এই বলা হচ্ছে রসুল্লাহ আর আপনি বলছেন আমার মজাহ তো রসুলের পাশে আর কাউকে দাঁড় করে দিচ্ছেন এর চেয়ে তো বড় কি হইতে পারে গোসুল দেওয়া তো ফরস মাইয় কিন্তু যদি পানি না থাকে তো কি করবেন এই মাসলায় যদি পানি যদি না থাকে আমি করতে বলবো না বলছেন যে কারণ মাইয়ের গোসল দেওয়ার উদ্দেশ্য কি মাইয়ের গোসল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পরিষ্কার পরিছন্ন করা পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ ইল্লা আত্লা মহিলাকে মহিলারাই গোসল দেবে মহিলাকে মহিলারাই গোসল দেবে আর পুরুষদেরকে মহিলারাই গোসল দেবে মহিলা তবে ব্যতিক্রম কি মশলা আছে সেটা হচ্ছে ইল্লা তবে। स्त्री स्वमी के गोसल स्वामी स्त्री के गोसल स्वामी स्त्री गोसल दीरकमी जो कि दासी है आजकल कार्य शरियत विधान आज ओरकमेर परिस আর বৈধভাবে দাস দাসী যদ আসে তাহলে কিন্তু বৈধ পথে দাস দাসী আসার কোন রাস্তা নেই সুতরাং কেউ যদি দাবি করে যে আমার এটা দাস অথবা দাসী আর জবরদস্তি কোনো স্বাধীন ছেলেকে অথবা মেয়েকে ধরে নিয়েছে এসছে উঠিয়ে নিয়ে এসছে আহ বা কোথাও পাচার করে নিয়ে এসছে আর তার মার্কেটে বিক্রি হয়েছে কিনে নিয়েছে বলছে আমার দাস দাসী কিনা কোনদিন দাস দাসী হয় না এইভাবে আজকাল বাস্তবে এই জন্য বলছি যে কোন দাস দাসী নেই স্ত্রীর মত এইরকমই মনীপ তার দাসী গোসল দিতে পারে আসলে সাহেব যে মাসলাটি বললাম যে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে আর স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে এই মাসাল গোসল দেব আর আমি যদি এন্তকাল করি তাহলে তুমি গোসল দিবে যদিও বাস্তবে করা হয়তো সম্ভব হয়নি কিন্তু আচ্ছা তারপরে হাদিস একটু আগে পড়লেন মায় কি বলছেন যদি আগে জানতে পারতাম তাহলে আমরা কাউকে গোসল দেয় দিতাম না আমরাই গোসল দিতাম তাহলে হানাফিদের যে ফেকার ফতুয়া যে স্বামী স্ত্রী মারা গেলে টুটে যায় হ্যাঁ তাদের ভাষায় বলছি উর্দু ভাষায় বলছি বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এটা কোথা থেকে পেল সারা জীবন তো স্বামী স্ত্রী থাকলো আর যেমন তখন বিবাহ বিচ্ছেদ হয়ে গেল সেজন আর দেখতেই দিবে না মহিলাকে তার স্বামীকে দেখতেই দিবে না হ্যাঁ যে তোর স্বামী মারা গেছে তোর বিবাহ নষ্ট হয়ে গেছে কোথাও থেকে এই ফতুয়া কোথাও নেই এটা একটিও দরি না কোরআানে না হাতিসে না কোথাও আছে কোথাও নেই ফাতেমা রাজি আল্লাহ তালানহাকে আলী রাজি আল্লাহ তহুল দিয়েছেন আর আকার সিদ্দিক রাজি আল্লাহ তালকে তার স্ত্রী আসমা গোসল দিয়েছেন তাহলে স্ত্রী গোসল দেন আকরকে আলী গোসল দিলেন ফাতেমাকে স্বামী গোসল দিলেন স্ত্রী কে নবী সামের আকাঙ্ক্ষা তোমার আগে এনতে আমি দেব জাইজ হইল না হলো না না দলিল যথেষ্ট নয় একটা দলিল যথেষ্ট একটা সহিদি যথেষ্ট আর ওরা একটা দলিত দিক না তারপরে মাসলা মাসলা হচ্ছে যদি নাবালক ছেলেমে নাবালক মানে সাত বছরের নিচে যদি বয়স হয় সাত বছরের নিচে যদি ছেলেমেয়ের বয়স হয় তাহলে মেয়েকে ছেলে গোসল দিতে পারে বাপ সাত বছরের নিচে চার পাঁচ বছরের মেয়েকে গোসল দিতে পারে এই রকমের মা গোসল দিতে পারে পাঁচ বছর ছয় বছর সাত বছরের বেশি বয়স হয়ে যায় তাহলে যে না সেই ক্ষেত্রে তখন মহিলা পুরুষকে গোসল দেবে না পুরুষ মহিলাকে গোসল দেবে না বা মেয়েকে গোসল দেবে না জুজলির জলরাহ আসা ফাকাত সাত বছরের নিচে যদি বয়স থাকে তাহলে পুরুষ নারীর জন্য কারণ সাত বছরের নিচের ছেলে মেয়েদের লজ্জা স্থান ঢাকা ফরজ নাই তাহলে এর দ্বারা বোঝা গেল যে সাত বছর হইলে আপনার ছেলে মেয়েকে উলঙ্গ রাখা যাবে না সাত বছর হয়ে গেলে ছর বারো বছর এখন আগে একজন খাতনা করেছে বলছে ওর আপনজনের বয়স কত একটু করলাম বয়স্কত বলছে হবে আট দশ বছর হবে আশ্চর্য হয়ে গেলাম আট দশ বছর এই যুগে সাত দিনের দিন করিনি তাই আমি বলছেন সাত দিনের দিনই করতে হবে একবারে জরুরি কিন্তু সাত দিনের দিন করে নয় ভালো যত ছোট কালে করবেন তত ভালো ঠিক আছে খুব বেশি সাত বছর কারো সাত বছর পর্যন্ত তার লজ্জায় স্থান ঢেকে রাখা বা ঢাকা ফরজ নেই সেজন্য তাকে অলঙ্কার ছেলে আমি তো কিছুদিন আগে শুনলাম যে এমনও ছেলেরা আছে যারা মাধ্যমিক পড়ছে দশ বিশ বছর করে। আজকে ১০ বছর আগে নাকি এরকম করতো আমাকে শুনে বিশ্ৰন সূত্রে শুনেছি আলো ছোট ছেলে মেয়েদেরকে সাত বছর নিচে যদি বয়স হয় গোসল দিতে পারবে পুরুষ হ্যাঁ ছোট মেয়েকে গোসল দিতে পারবে মহিলা ছোট ছেলেদেরকে গোসল দিতে পারবে এর দলিলামের ছেলে তাকে মহিলারা গোসল দিয়েছিলেন মাইয়াদ গোসল দেওয়ার ক্ষেত্রে ফোকাহ বলছেন ভাষ্যকার যে একবার করে গোটা শরীরে পানি বহানো এটা হচ্ছে ওয়াজিব ফরোজ একবার করে ধোয়া কিন্তু একবার শুধু ধুয়ে ছেড়ে দেওয়া অপছন্দনীয় যদিও কিছু না কারণ বিশ্বাসন তিনবার থেকে শুরু করেছেন হাদিসটা কি আছে তিনবার করো না পাঁচবার করো আর না হলে তার বেশি কর এজন্য তিনবার করা উত্তম একবার কেউ যদি করে তো অপছন্দনীয় করলো যদিও ফরজটা আদায় হয়ে যাবে যদি কিছু বেরিয়ে আসে একবার ধুয়ে তারপরে কিছু না পা কিছু বেরিয়ে আসলো তাহলে একবার করা জায়জ নয় যদি বেরোতেই থাকে পেশাব বেরোতে আছে পায়খানা বেরোতে আছে রক্ত বেরতে আছে তাহলে ধোয়া হচ্ছে মুস্তাহাবাস নতুন ইজমান এর সন্ন্য ধোয়ার উপর ঐক্যমত ইজমা রয়েছে গোসল দেওয়ার ক্ষেত্রে বেজড় করবেন এটা হচ্ছে মুস্তাহাব আফজাল হচ্ছে বেজোড় করা সালাসুন আউ খামসুন আউসাবুন তিনবার পাঁচবার সাতবার করবেন শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে এবং শরীরটাকে শক্ত রাখবে গোসল দেওয়ার পরে সুগন্ধি লাগাবেন যেমন হাদিস থেকে জানতে পারলেন যে সুগন্ধি দেওয়া ভালো সুগন্ধি দিতে বলেছেন আর তারপরে যেগুলি অঙ্গ হচ্ছে সম্মানিত অঙ্গ অর্থাৎ উজুর অঙ্গ সেগুলো থেকে শুরু করা ডান দিক থেকে শুরু করা সেটা হচ্ছে মুখমণ্ডল ধুইবেন দুই হাত ধুইবেন মাথা তারপরে ও ওরিজলান দুই পা ধুইবেন এগুলি হচ্ছে উজুর অঙ্গ এগুলি ধুইবেন আর তারপরে শরীরের ডান দিক থেকে পানি বহাবেন মাইয়েথের যদি নখ বড়হে থাকে মোছ বড়ো থাকে নাভির নিচে যদি চুল বড়ো থাকে এগুলি সম্পর্কে মাথা মন্ডন করা হারাম আর নাভির নিচের লোম পশম বড় আছে বলে পরিষ্কার করবে এটাও জায়জ নয় লেমাফি আওরাতি কারণ এতে আপনি লজ্জা ইস্তান হাত দিতে বাধ্য হচ্ছে আর খাতনা করি অথবা আজকাল বড় বড় ছেলে হয়ে যাচ্ছে আর খাতনা করছে না ছেলে মারা গেছে সাবালক হয়ে গেছে আর ছেলে মারা গেছে বা কিছু তাহলে খাতনা করার প্রয়োজন নেই যে ওকে দাফন করার আগে খাতনা করি না খাতনা করবেন না ওয়া তাকলিম আজফারি এইরকম নখ কাটাও জায়জ নয় লে দলিল যুক্তি পেশ করেছেন আজ্জা এই ক্ষেত্রে হ্যাঁ না শরীয়তে কোন দলিল নেই কাটারও কোনো দলিল নাই আর কাটা নিষেধেরও দলিল নেই এক দলের যেন বলছেন যে বেশি যখন বড়ই হয়ে আছে তখন কি দিল আর একদল বলছেন না কাটা যাবে না যারা কাটা যাবে না বলছেন তাদের যুক্তি লেয়ান্না আজ্জা মাইতে মহতারামা কারণ মাইতের পুরো শরীরটা হচ্ছে সম্মানিত াম আর নবী সাল্লাহাম থেকে যেহেতু কোন একটিও বর্ণনা নাই যে কাটার হুকুম দিয়েছেন অথবা অনুমতি দিয়েছেন ওয়ালা আনসাব সাহাবাই এমন কোনো আমল নেই কাটার কারো ব্যস্ততার কারণ নেই কিন্তু যেহেতু কাটার প্রমাণ নেই যার ফলে এগুলো কেটে ফেলবেন না তার লিটা দিয়েছেন কাকে নিজের মেয়ের শরীরে কাফনের সাথে জড়িয়ে দেওয়ার জন্য ভিতরে শরীর ভিতর ভিতর অংশে জড়িয়ে দেওয়ার জন্য কাপড় থেকে তো হাসিল করা মানে বরকত হাসিল করা এই কাপড়ের বরকতে আল্লাহ রব আলমিন তাকে তার কবরের জীবনে বরজাখী জীবনে সুখে রাখবেন বোঝা গেছে এবার এখন এই বিষয়টি রসুল্লাহ খাস নাকি আরো হুজুর কি উল্লাদের চলবে এটা হচ্ছে বিষয় এই ক্ষেত্রে লক্ষণ হচ্ছে যে শুধু রসুলের সাথে খাস না আমাদের হুজুরদের সাহেবের হ্যাঁ মৌলানা সাহেবের চলবে সাইকুল হাদি সাহেবের চলবে মুফতি সাহেবেরও চলবে আর যারা কোরআনার অনুসারী তারা বলছেন যে না চলবে না একমাত্র এই বৈশিষ্ট্য রসুল উল্লাহামের করা একমাত্র রসুল্লা কাপড় চোপড় থেকে রাসুল্লাহ বিছানা থেকে এছাড়া আর কারো নয় আর আমাদের দেশে কি আছে হজুর একটু খেয়ে দিয়ে আপনি ছেড়ে দিবেন আমার জন্য শুনেছেন না শোনেন নাই আমাকে বলেছে তারপরে দাওয়াত দিনদার পরেসগার মানুষ কিন্তু হানাফি ভাই তো খুব মহব্বুত করে এমনি ভালোবাসে ছোট কাল থেকে চেনে আর মোদিনা থেকে গিয়েছি দেশ থেকে আপনি এসছেন দাওত করেছেন দাওতে গেছি তখন বলছে তার স্বামী স্ত্রী বলছে যে খেয়ে দিয়ে আমাদের জন্য ছেড়ে দেবেন বললাম এসব কথা নেই আমাদের এতে এসব আমাদের করছে বিদাতি হুজুরদের কাছে আপনাদের ওইসব হুজুরদের কাছে আমাদের ওই আমাদের আহলাদিস হুজুরদের কাছে এসব নেই যে খেয়ে একটু ছেড়ে দেব আর তারপর করবেন এটা আমাদের কাছে ওইসব নাই এগুলো শুধু শোনা কথা বলছি না এগুলো অহরহ হচ্ছে ওদের ঘরে বিদাতিদের ঘরে হুজুর যদি একটু ছেড়ে দেয় তারপর হ্যাঁ হুজুর যদি একটু ফুক দিয়ে দেয় হুজুর হাত না দিবে ততক্ষণ পর্যন্ত বরকত হবে না ঠিক আছে একটু আদব যে একসাথে খেতে ওষুধ সেটা আলাদা কথা কিন্তু এই নয় যে হুজুর হাত দিলেই বরকত আর হুজুর খেয়ে দেয় যদি একটু ছেড়ে দেয় তো ভাগ্যবান হয়ে গেলাম যে একটু জুঠা খেতে পেলাম এইসব কোথায় পেলেন এসব একমাত্র রসুলের সাথে হাস রসুল ছাড়া কারো জন্য চলবে না তাহলে এখানে একটু গভীরভাবে চিন্তা করেন যে আমরা যারা সহিদার ভাই সৌদি আরবের আলমাই কেরাম এবং ওলামারা আহলেদিসি নাকি অন্য ভাইরা করে বলেন ভালো করে চিন্তা করেন কারণ আমরা বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলি একমাত্র রসুল উল্লাহ তাবারুক হাসেল করা যাবে একমাত্র রসুল উল্লাহ থেকে আর কারো থেকে তাবারুক হাসল করা যাবে না তাহলে রসুলকে অনেক করলাম যেমন রসুল তেমন তাদের হুজুর কেবলা তার হুজুর কেবিলা তাহলে শ্রদ্ধাটা কে করে বেশি মহাবুত রসুল ওরা বেশি করেনা আমরা বেশি করি বাস্তবে ভালো করে বোঝার চেষ্টা করেন একটু হ্যাঁ চোখ বন্ধ করে কিছু মেনে নেবেন না চোখ খুলে আর দিল খুলে ভালো করে বুঝেন যে কে বেশি রসুরুল্লাহ করে শুনেন নিজের ভাষায় না শুনিয়ে ভাষ্যকার ভাষায় শোনাচ্ছি তিনি বলছেন আর তাবারুক বি আসারিনাল্লাহ আমরুল নবী সাল্লিয়া পরিত্যক্ত বস্তু থেকে বা নবী সাল্লামের ব্যবহারিত বস্তু থেকে বরকত হাসিল করা তাহারুখ ছাড়া অন্য কোন এইসবের তাবারুক হাসিল করা যাবে না বিদাতি তো করা যাবে না যাবে না সুন্নতের অনুসারী যদি ওলামা হয় দুই রকম বিদাতি ওলামা অধিকাংশ বিদাতি ওলামা থেকে হাসিল করে কিন্তু সুনীল ধরে নেন আলামা বাজে ওসাইমিনী কোরআনার আলম ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ ইমাম বুখারি এবারে তাই আমি শুধু তাদের অলমাদের কথা বলছি সব দলের সমস্ত দলের অলমাদের কথা বলছি বিশেষ করে কোরআন আলেমের কথা বলছি তাদের যদি পরিত্যক্ত কিছু পাওয়া যায় যে ইভেনি তাইম এর রহমতুল্লাহ আল একটা পোশাক পেয়েছি মুখ মিউজিয়ামে পাওয়া গেছে ইমামী রহমতুল্লাহ ইমাম বকর রহমতুল্লা একটা কাপড় পেয়েছি অথবা বর্তন পেয়েছি সেটা থেকে তাবারুক হাসিল করব তিনি সেই গ্লাসে খেতেন বা সেই পাত্রে সেই থালাতে খেতেন বরখত হাসিল করব এটা বিদার জায়গ নাই আপনি তাবারক হাসেল করবেন জীবিত লোকের তাবারক হাসিল করা যায় তাহলে মৃত যে মারা গেছে ওর কবর থেকে তো সিরকি তাবার এই জন্য তাবার রোগ আছে যে কতগুলি তাবারির হয় আর যেগুলি উপায় বরকত হাসিলের বলা হয়েছে শরীয় উপায় সেগুলি থেকে বরকত হাসিল করা যেমন আপনি ইসলামিক জীবন গড়েন তাকে পরোজগারি অবলম্বন করেন আপনি বেশি বেশি নেকামল করেন তবা ইস্তেকফার করেন শেখ বলছেন ভাস্যকার যে এটা নবীর সাথে খাস লে বিভিন্ন কারণে কেন নবীর সাথে খাস করলাম আহ জামাত কেন খাস করলাম কারণ এই তাবার বিষয়টি এমন একটি বিষয় যেই বিষয়ে নবীর সাথে কাউকে তুলনা করা যাবে না সাথে কাউকে তুলনা করা যাবে না কারণ নবীর মাঝে আর অন্য অন্য বরকত হাসিল করার বিষয়টি শরীয় ভিত্তিক হইতে হবে শরীয়তে আমাদের কাছে অনুমতি আছে শুধু নবী সালামের পরিত্যক্ত বা ব্যবহারিত জিনিস থেকে বরফত হাসিল করা অন্য কারো থেকে প্রমাণিত নেই তৌকিফই মানে শরীয়তে তার দলিল থাকতে হবে ইসতিহাসের ওপরে ছেড়ে দেওয়া হয়নি খেয়াল খুশি ওলামারা বলেছেন বুজুরগাননি পছন্দ করেছেন বরফত হাসিল করা বড়দের থেকে লোকদের থেকে এর ওপরে ছেড়ে দিলে চলবে না এটা দলিল করান শুননা তৌকিফ মানে কোরআন শুনায় দলিল লাগবে করানি করিমে দলিল লাগবে আর না হলে অন্য কারো কাছ থেকে বরকোত হাসিল করা যেতে পারে তিন নম্বর দলিল হচ্ছে আমরা ভালো করে জানতেন আমাদের চাইতে বেশি জানতেন যে উম্মতের সব শ্রেষ্ঠ ব্যক্তি রসুল্লা সালামের পরে আবু বাখার ওয়ালাম ইয়ারিদ তারপরে উমার তারপরে উসমান তারপরে আলী তারা জানতেন তারপরে আশ্রয় মুবাস আর বাকি জন তারা জানতেন না এগুলো জানতেন ওয়ালাম ইয়ারিদ কিন্তু কোথাও বর্ণিত হয়নি তারা রসুলামের এতেকালের পরে থেকে বরকত হাসিল করেছেন উজুর বর্তন থেকে বরকত হাসিল করেছেন আউ কাপড় দিয়ে তাবারুক হাসিল করেছেন আউ বাকের রাজি আল্লাহর আহ ইত্যাদি ইত্যাদি কিছু দিয়ে তাবারুক হাসিল করেছেন না কখনো করেন নাই রসরুল্লাহামের পরে তারা করেন না আর গায়ে শরীরে মাখতেন এটা অবকার করতেন না আর অন্য কোন সাহাবির করতেন না যেসব দূর দূরন্তে একজন দুজন সাহাবিও গেছেন আবদুল্লাহ মসুদ হ্যাঁ আবু মুসা আশারি কুফাই গেছেন কোনো প্রমাণ আছে যে কুফার লোকেরা আবু মুসা বড় বড় যে রসুল ছাড়া অন্য কারো ব্যবহারিত বস্তু থেকে বা পরিত্যক্ত বস্তু থেকে যদি তাবারক হাসেল করা যায় তো যার থেকে তাবারক হাসেল করছেন তাকে আপনি ফেতনায় লিপ্ত করলেন তার মধ্যে শৈতান ঢুকিয়ে দিলেন আপনি কেমন করে ফেতনাইলি ধর্মীয় ফেতনাই পড়ল ইমান হারা হইতে পারে অহংকার তার মধ্যে ঢুকতে পারে আমি অনেক কিছু হয়ে গেছি অনেক বড় মানুষ হয়ে গেছি আমার থুথু থেকে তাবার রোক নেই আমার উজুর পানি থেকে তাবার রোক নেই আমার কাপড় থেকে তাবার রোক নেই আমার জুঠা থেকে তাবার রোক শুরু হয়ে যাবে আর সেটা আমার জন্য আপনার জন্য হুজুরে কিবলার জন্য আর সেই খুল হাদিসের জন্য মুফতি সাহেবের জন্য বড় ফেতনার কারণ হয়ে যাবে শৈতান অহংকার ঢুকিয়ে দিবে এইভাবে বেদাত করলে গুমরাহির কাজ করলেন ওর চেয়ে মারাত্মক হলো কি সে ফেরাউন হয়ে গেল ওর মধ্যে এত অহংকার ঢুকেছে আমার মতো কেউ না আমি বড় বুজরুগ হয়ে গেছি দেশে অনেক বড় বুজরুগ বানিয়ে দিলেন তার তাবারুক হাসিল করতে গিয়ে ঢেকে রাখবে তারপরে যদি কোন দোস্তুটি দেখে অনেক সময় গোসল দেওয়ার সময় অপ্রীতিকর কিছু দেখে অপ্রীতিকর হতে পারে পাকের কোন আজকম কিছু দেখছে পারে দেখতে অথবা যেটা বাইরে বর্ণনা করলে ওই মৃত ব্যক্তির মানহানি হবে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন আহ মানহানি হবে লোকেরা শুনতে পেলে এরকম জিনিসকে লুকিয়ে রাখা উচিত এনলাম এখন হাসানান সেগুলি যদি ভালো গুণ না হয় সেগুলি যদি ভালো গুণ তার দোস্তুটি কি না করে না ছড়ায় দোস্তুটিকে না ছড়িয়ে দেয় দোস্তুটি জানতে পারলে এডিগুদি কোথাও প্রকাশ না করে খারাজা মিন জুনু বেহিকা সেই দিনের মতো গুনা থেকে গণামুক্ত হইতে পারবে গণা মাফে ভূমিষ্ঠ করেছিল কোন পাপ করেছে একবারে চেহারা বৃষ্টি হয়ে গেছে কালো হয়ে গেছে দেখা যায় না খবরদার এগুলো বয়ান করবেন না এতে মানহানি করলেন ওই মৃত ব্যক্তির আর মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা কষ্ট পাবে শুনতে পেলে মুসলিমানা হফিদুন কোন মুসলিমের দস্তুটি যদি ঢেকে রাখেন আই যদি ঢেকে রাখেন তো আল্লাহ দুনিয়া আখেরাতে আপনারও দস্তুটি ঢেকে রাখবেন এই মানুষের ব্যক্তি জীবনের দস্তুটি যদি হয় তালে তাকে অপদস্ত করবেন না তবে যে দস্তুটির কারণে অন্যরা বিভ্রান্ত হতে পারে আছে সেই ক্ষেত্রে ওকে গিয়ে বলতে হবে ওকে বলে ওর সংশোধন আপনাদের কেউ সংশোধন করবে আপনাদের কেউ সংশোধন করে হাজার হাজার লোককে গুমরা করে ফেলেছে আজকে এখানেই শেষ করছি এরপরে মাইয়তের কাফন সম্পর্কে এবং কাফনের কাপড় কয়টি হবে এ সম্পর্কে কয়েকটি পরপর হাদিস আসবে ইনশা আল্লাহ আগামী সপ্তাহে সেই হাদিসগুলির ভাষ্য ইনশাআল্লাহ সারা আপনাদের সামনে পেশ করব আল্লাহ ফকরাবুল আলমিন যেন আমাদেরকে নেকামলের তৌফিক দান করেন ভালো এলম শিখার তৌফিক দান করেন আর ভালো এলম মোতাবেক কোরআন সন্না মুিক আমল করার তৌফিক দান করেন দিন দুনিয়ার ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ রাবুল আলমিন বালা মুসিবত যেন দূর করেন যারা অসুস্থ রয়েছেন প্রেরেশানিত রয়েছেন অসুস্থতা পেরেশানি যেন দূর করে দেন যাদের রিজিকের সংকট রয়েছে আল্লাহ দান করেন আল্লাহর আলমান করেন এখন পর্যন্ত হতে পারে যদি নিশ্চিত থাকেন যে এইটা নবিস কিন্তু এখন চোদ্দশো পজে মোটাই নিশ্চিত নাই বরং যেগুলি বলা হচ্ছে সব যারা বিদাতি তাদের ঘরে বলা হচ্ছে সুতরাং তারা বিশ্বস্ত সূত্র নাই নবীল আরবে পাওয়া যায় না মক্কামুদ্দিনে পাওয়া যায় কোথায় আছে বলছে দেওবন্দে নবীর জামা আছে আমরা ভারত থেকে শুনে এসেছি দেওবন্দে নাকি নবীর নবীর জামা আছে তা নবী সাল্লামের আর কি কোথা আছে বর্তন ফর্তন কোথায় আছে বলছে যে তুরস্কি আছে এগুলি কথা যার ফলে এই বিভ্রান্তিতে যাবে নই রাস্তা বন্ধ যতদিন পর্যন্ত নিশ্চিত জানা ছিল যে এটা রসুল ব্যবহার করেছেন আর বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি ততদিন পর্যন্ত আমরা মানবো তারপরে মানব না যেমন আর ওস্তাদের চার সের দিলে তো মেলা ফেতরা লেগে যায় বেশি লেগে যায় সেজন্য আদা সাহের ফতোয়া হানি মজাবি তো যখন মোদিনা গেলেন এমাম মালিক রহমতুল্লাহ বললেন যে তোমরা ওই যে সা বলছো ওই চার চার সের সেটা তো না সাড়ে তিন কেজির ওইটা তো না নবিস্লামের সা ওর চাতে ছোট ছিল যেটা আড়াই কেজির মতো আসে তিনশের এইরকম আসে তখন বিশ্বাস করছেন এম আবীফার ছাত্র আব ইউসুবের ছাত্র আর দুই ওস্তাদ বড় বড় ওস্তাদের কাছে পড়েছেন যে না ওই এরাকের সা হবে আরে নবী সাল্লাম বাস করেন মোদিনাই আর নিতে গেছেন এরাকের সা ইরাকের কাঠা এটা তো অযুক্তি কথা ঠিক না। তো যাই হোক তারপরে এমা মহাত বলছেন আপনার দলিল কি আপনার কথা আমি মেনে নেব যে এই শাহ হচ্ছে আড়াই কেজির এটা তিন কেজি বা কোনো চার কেজি নয় চার সের নয় এটা কি করে আমি মেনে নেবো তখন এমা মালিক রহমতুল্লাহ গেলেন বাড়িতে ঢুকলেন আর ঢোকার পরে সাটা নিয়ে আসলেন কাঠা একটা পাত্র আর নিয়ে আসার পর হাজা শাহ ও রসুল্লাহ এটা হচ্ছে রসুল্লাহ আসম শাহ কাঠা এই কাঠাতে রসুলাম কি করতেন তাহলে ছিল সাহাবাহি গ্রাম সাহাবিয়ারদের কাছে নবী সালি সাল্লামের কিছু চুল ছিল যেগুলো বোতলের মধ্যে রেখেছিলেন পানিতে করে আর কেউ অসুস্থ হইলে আর সেখান থেকে একটু পানি দিতেন আর সুস্থ হয়ে যেত ছেলেমেয়েরা সুস্থ হয়ে যেত এগুলি ছিল কিন্তু এখন আমার কাছে আপনার কাছে দলিল কি মিথ্যার ব্যবসা শুরু হয়ে যাবে যদি নেই সুতরাং এই কথা বলা যাবে না যেগুলি রসুল্লাহ ব্যবহৃত জিনিস আর এগুলো থেকে তবাখ হাসিল করেন কিন্তু আসল হুকুমটা জেনে রাখতে হবে যে এটা খাস ছিল রসুল্লাহাম তারপরে যতই বড় এমাম হোক না কেন আল্লামা হোক না কেন তাবার রোগ হাসেল করা যাই নয় এটা আর যদি এই এর মাধ্যমে তাবার রোগও হইতে পারে আর বিদাতি তাবারকও হইতে পারে বর্তমান যে তাবারো গুলি চলছে দুই ভাগে বিভক্ত বিদাতি তাবারোক আর সিরকি তাবারোক আর শরীয় সম্মত তা হচ্ছে ইমান আর নোমল সহজ রাস্তা এ রাস্তায় কোনো ঝুঁকি নেই ইমান সুন্দর করেন আমল সুন্দর করেন জাহের সুন্দর করেন বাতেন সুন্দর করেন অন্তর সুন্দর করেন আর আপনার আতি আমল আমুল আখলাক সুন্দর করেন এটা হচ্ছে তা বরকের রাস্তা বরকত হাসিলের রাস্তা আল্লাহ আকরাবুল্লাহ এই পথে চলার তৌফিকদার করেন ওসলাল মহম্মদ